Rainboss Media পরিবেষ্টিত অডিও লেকচার সিরিজ সাইরা এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্না আল হামদুলিল্লাহি ওযা আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তাসলিমান কাসীরা মযীদান ইলাYawmid Din amma ba'd গতপর্বে আমরা রসুলুল্লা সাল্ল আলি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া সবচেয়ে বিস্ময়কর ঘটনা আল ইসরাওয়াল আল মিরাজের ভ্রমণ কাহিনী নিয়ে আলোচনা করেছি কিভাবে তাকে মক্কা থেকে প্রথমে জেরুসালেম এবং তারপর ঊর্ধ্বাকাশে ভ্রমণ করিয়ে নিয়ে আসা হয়েছে সেখানে তিনি অন্যান্য নবীদের সাথে সাক্ষাৎ করেছেন আল্লাহর সাথে কথা বলেছেন সিদ্দ্রাত মন্তহা পার হয়ে এমন জায়গায় পৌঁছেছেন যেখানে পৌঁছানোর ক্ষমতা স্বয়ং জিব্রিল আলা ইসলামের নেই রসুল্লা পরিদর্শন করে দেখানো হয়েছে জাহান নামের বর্ণনা করতে পারিনি তাই এই পর্ব শুরুর আগে আমরা জাহান নামের বর্ণনা জেনে নিতে পারি আবু সাঈদ আল খুজরি বলেন এই হাদিস বর্ণাকালে রসুল্লাহ আলাইসালাম কোরআন মাজিদের এই আয়াত পাঠ করেন আপনার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন সুরা মুদাসীর আয়াত ৩১। এরপর তিনি বলেন আমাকে যখন দরজার মুখে হাজির করা হলো, তখন প্রশ্ন করা হল ইনি কে জিব্রিল তিনি বললেন মুহাম্মদ পুনরায় প্রশ্ন করা হলো। তাকে কি ডেকে পাঠানো হয়েছে তিনি বলেন হ্যাঁ তখন সেই ফেরেস্তা আমার জন্য কল্যানের দুআ করলেন এভেনি সাক বলেন এক সূত্রে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাস্লাম বলেন আমি প্রথম আসমানে প্রবেশ করলে সকল ফেরেস্তাই আমাকে হাসি মুখে স্বাগতম জানাল এবং আমার কল্যাণের জন্য দোয়া করল কিন্তু এক ফেরস্তা ছিল এর ব্যতিক্রম সে আমাকে মুবারকবাদ জ্ঞাপন ও আমার জন্য দোয়া করল ঠিকই কিন্তু একটুও হাসল না অন্য ফেরিস্তাদের মধ্যে যে আনন্দ খুশি লক্ষ্য করলাম তা তার মধ্যে দেখলাম না তখন আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম হে জিব্রিল এই ফেরেস্তা কে সে তো অন্য ফেরেস্তাদের মতো আমাকে মুবারকবাদ জানালো ঠিকই কিন্তু সে আমাকে দেখে একটুও হাসল না এবং আমি তার মধ্যে অন্য ফেরেস্তাদের মতো আনন্দ ভাব করলাম না তখন জিবরিল আল্লাহ বললেন শুনুন সে যদি আপনার আগে কারোর জন্য হাসত এবং আপনার পরেও কারোর জন্য যদি হাসে তবে সে অবশ্যই আপনার জন্য হাসত আসলে সে কখনোই হাসে না এ হচ্ছে মালিক ফেরেস্তা জাহান দারোগা। দারোগা রসুল্লা সাল্লু আলহ্লাম বলেন তখন আমি জিব্রিলকে বললাম আল্লাহ তালা আপনাকে মোতায়ন সুম্মা আমিন বিশেষণ করেছেন অর্থাৎ আপনার নির্দেশ পালন করে এবং আপনি বিশ্বাস ভাজন। কাজেই এই ফেরেস্তা নিশ্চয়ই আপনি তাকে বলুন না আমাকে জাহান্ন জিবরুল আল্লাহ বলেন হে মালিক মুহম্মদ সাল্লু আলহ্লামকে জাহান্নাম দেখাও সে তখন জাহান্নামের ঢাকনা খুলে দিল সাথে সাথে জাহান্নাম বিক্ষুব্ধ হয়ে উঠল তার লেলিহান আগুন দাও দাও করে উপরে উঠে আসলো। এই অবস্থা দেখে আমি মনে করলাম যে আমি যা কিছু দেখছি সে তা সবই গ্রাস করে ফেলবে তখন আমি বললাম শীঘ্রই মালিক বলুন একে আগের অবস্থা এরূপ করার জন্য নির্দেশ দিলেন সে বলল হে জাহান্নাম শান্ত হ সঙ্গে সঙ্গে সে পূর্ব পূর্বাবস্থায় ফিরে গেল তার সে প্রত্যাবর্তনকে আমি বিস্তারিত ছায়ার সংকোচনের সাথে তুলনা করতে পারি জাহান্নাম তার পূর্বাবস্থানে ফিরে আসার পর মালিক তার উপর ঢাকনা স্থাপন করল আবুদ আল হুদ্রী রহু তার বর্ণিত হাদিসে বলেন যে রসুলাম বলেছেন প্রথম আসমানে প্রবেশ করার পর আমি এক ব্যক্তিকে বসা অবস্থায় দেখতে পেলাম তার সামনে বনি আদমের রুহ পেশ করা হচ্ছে কোনোটিকে পেশ করা হলে তিনি খুশি হয়ে বলেন এ একটি পবিত্র আত্মা যা একটি পবিত্র দেহ হতে নির্গত আবার কোনোটিকে পেশ করা হলে তিনি মুখে বিরক্তি প্রকাশ করে বলেন উফ একটি নিকৃষ্ট আত্মা যা একটি নিকৃষ্ট দেহ হতে নির্গত আমি বললাম হে জিব্রিল ইনি কে তিনি বললেন ইনি আপনার পিতা আদম আলাই তার সামনে তার সন্তানদের আত্মা পেশ করা হয় কোন মিনের আত্মা হাজির করা হলে তিনি খুশি হন এবং বলেন একটি পবিত্র আত্মা যা পবিত্র দেহ হতে নির্গত পক্ষান্তরে তার সামনে কাফের আত্মা হাজির করা হলে তিনি কষ্ট পান এবং বিরক্ত হয়ে ওঠেন এবং বলেন একটি নিকৃষ্ট আত্মা যা নিকৃষ্ট দেহ হতে নির্গত তিনি বলেন এরপর আমি কতগুলো লোককে দেখলাম যাদের ঠোঁট উটে ঠোঁটের মতো তাদের হাতে প্রস্তর খণ্ডের মতো আগুনের টুকরা তারা তা নিজেদের মুখে নিক্ষেপ করছে আর পরক্ষণেই তা পশ্চাৎ দ্বার দিয়ে বের হয়ে যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম হে জিব্রিল এরা কারা জিব্রিল বললেন এরা হল অন্যায়ভাবে ইয়াতিমের মাল আত্মসাতকারী তিনি বলেন এরপর আমি আরো কিছু লোক দেখলাম যাদের পেটের মতো বিভৎস পেট আমি আর কখনো দেখিনি তারা ফিরাউন সম্প্রদায়ের গমন পথে তৃষ্ণার্থ উটের মতো পড়েছিল ফিরাউন সম্প্রদায় যাহান নামে গমনকালে তাদের পায়ের তলে পিষ্ট করে যাচ্ছিল তাদের এতটুকু ক্ষমতা ছিল না যে সে স্থান থেকে সরে গিয়ে নিজেদের সে দুর্গতি থেকে রক্ষা করবে রসুল্ল সাল্লু আলিয়া বলেন আমি জিজ্ঞেস করলাম হে জিব্রিল এরা কারা তিনি বললেন এরা হচ্ছে সুৎখোরের দল নবী সাল্লু আলাই বলেন এরপর আমি আরো এক দল লোক দেখলাম তাদের সামনে রয়েছে পরিপুষ্ট উপাদেয় গোস্ত এবং তাদের পাশে দুর্গন্ধযুক্ত নিকৃষ্ট গোস্ত তারা সেই উৎকৃষ্ট গোস্ত রেখে নিকৃষ্ট পুঁতিগন্ধময় গোস্ত খাচ্ছে আমি জিজ্ঞেস করলাম হেচিব্রিল এরা কারা তিনি বললেন এরা হচ্ছে সেই সব লোক যারা আল্লাহ কর্তৃক বৈধকৃত নারীদের রেখে তাদের জন্য নিষিদ্ধ নারীদের কাছে যেত তিনি বলেন এরপর আমি স্তনের রশি ঝুলিয়ে রাখা একদল নারী দেখলাম আমি জিজ্ঞেস করলাম হে জিব্রিল এরা কারা তিনি বললেন এরা সেই সব নারী যারা অন্যের ঔরসজাঁ সন্তানকে স্বামীর ঔরসজাঁ সন্তান রূপে চালিয়ে দিত ইবিন সা বলেন কাসিম এ বিন মোহাম্মদ হতে জাফর এ বিন আমর আমার নিকট বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন সেই নারীর প্রতি আল্লাহর প্রচণ্ড ক্রোধ নিপতিত হয় যে অন্য বংশের সন্তানকে স্বামীর বংশের অন্তর্ভুক্ত করে দেয় ফলে সেই সন্তান অন্যায়ভাবে তাদের অর্থসম্পদ ভোগ করে এবং তাদের গোপনীয়তায় অর্থাৎ যাদের দেখা তার জন্য জায়েজ নয় তাদের প্রতি দৃষ্টিপাত করে ইবিন হিসাম থেকে আমরা এই কয়েকটি হাদিসের মাধ্যমে জাহান্নামের ভয়াবহত সম্পর্কে কিছুটা আজ করতে পারলাম আল্লাহ আমাদেরকে এই সব কাজ থেকে দূর দূরান্ত পর্যন্ত সম্পর্ক রাখা থেকে রক্ষা করুন এখন আমরা আজকের মূল পর্বে প্রবেশ করতে যাচ্ছি নতুন ভূমির সন্ধানে তয়ফ থেকে ফেরার পর রসুল্লাহ সাল্লাই কার্যত নিরাপত্তাহীন হয়ে গেলেন কারণ একে তো আবু তালিব নেই দ্বিতীয়ত তয়ফে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের সাথে কি হয়েছিল সেই কাহিনী মক্কাবাসীরা জেনে যায় তাই একাকি মক্কায় প্রবেশ করার জন্য তার জন্য নিরাপদ ছিল না তাই তিনি নিজ শহরে প্রবেশ করার জন্য নিরাপত্তা চেয়ে ওরাইকাতের মাধ্যমে আল আখনাস বিন সোরাইকের কাছে সংবাদ পাঠালেন আখনাস বিন সোরাইক ছিল মক্কার লোক তার সাথে কোরাইশদের সম্পর্ক ভালো ছিল যদিও সে কোরাইশে ছিল না রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছ থেকে সংবাদ পেয়ে আল আহনাস বলল আমি যেহেতু কোরাইশদের মিত্র কুরাইশদের কথার বাইরে আমি যেতে পারব না এমন কাউকে আমি আশ্রয় দিতে পারি না যে আমার বন্ধুর শত্রু এই কথা বলে সে রসুল উল্লাহর অনুরোধ ফিরিয়ে দিল রসুল্লা সাল্লু আলাইসাল্লাম এরপর সোহাইল এ বিন আমরের কাছে একই সংবাদ পাঠালেন সোহাইল বিন আমরও তাকে ফিরিয়ে দিল আমি আপনাকে নিরাপত্তা দিতে পারব না কারণ আমর বিন লোহায়ের বংশের হয়ে আমি এমন কাউকে নিরাপত্তা দিতে পারি না যে কাব বিন লুহায়ের বংশভুক্ত এই দুই বংশের মধ্যে রেশারেষি ছিল রসুল্লাহ সাল্লু আলিয়া এবার মতিকঈম এ আদির কাছে নিরাপত্তা চেয়ে সংবাদ পাঠালেন মতিকঈম এ আদি এই অনুরোধ গ্রহণ করলেন এবং রসুল নিরাপত্তা দিলেন রসুল্লাহ তার বাড়িতে গেলেন এবং সেখানেই রাতে অবস্থান করলেন আলমতীম এমের আদির ছয় বা সাত ছেলে ছিল সে তাদেরকে আদেশ দিল যেন তারা পরের দিন সকালে বিশেষ পোশাক পরিধান করে প্রস্তুত থাকে এরপর তারা বাবার নির্দেশক্রমে রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামকে বেষ্টনী দিয়ে কাবার দিকে নিয়ে যায় সেখানে রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম তাও করা শুরু করলেন আলমতীম ও তার ছেলেরা নির্দিষ্ট দূরত্ব বসে তাকে পাহারা দিতে থাকলো। এই সময় আবু সুফিয়ান মতিমের কাছে এসে জিজ্ঞেস করলো, তুমি কি তাকে নিরাপত্তা দিচ্ছ নাকি তাকে অনুসরণ করছ মতিহিম বলল আমি তাকে অনুসরণ করছি না শুধু তাকে নিরাপত্তা দিচ্ছি অর্থাৎ মতিহিম মুসলিম হননি কিন্তু রসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে পলিটিক্যাল প্রোটেকশন দিচ্ছিলেন শুধু এরপর আবু সুফিয়ান বলল তাহলে ঠিক আছে যদি শুধু নিরাপত্তা দিয়ে থাকো তাহলে আমাদের আপত্তি নেই তখন রসুল্লা সাল্লাস্লাম মতিমের আশ্রয় থেকে মক্কায় দাওয়াতের কাজ চালিয়ে গেলেন আবুতালি ও খাদিজার মৃত্যুর পরে রসুল্লাহ লক্ষ্য করলেন যে মক্কায় ইসলামের দাওয়াত সীমিত হয়ে পড়েছে যদিও মানুষ ধীরে ধীরে ইসলামে প্রবেশ করছে কিন্তু সামগ্রিকভাবে মুসলিমরা মক্কায় নিষ্ক্রিয় হয়ে পড়েছে তাই রসুলুল্লাহ এমন একটি ঘাঁটি বা কেন্দ্রীয় ভূমির প্রয়োজন অনুভব করলেন যেখানে তিনি স্বাধীনভাবে মানুষকে ইসলামের দাওয়াত দিতে পারবেন এই উদ্দেশ্যে রসুল্লাহ সাল্লাহ আলহাম ব্যবসার সময় ও হজের মৌসুমে মক্কায় আগত আরবের বিভিন্ন নেতার সাথে সাক্ষাৎ করা শুরু করলেন তিনি তাদের ছাউনিতে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করতেন নিজের নবী পরিচয় তুলে ধরতেন এবং তাকে আশ্রয় ও সমর্থন দেওয়ার জন্য আহ্বান করতেন লক্ষণীয় এর আগেও তিনি মক্কায় আগত লোকদের ইসলামের দাওয়াত দিয়েছেন কাউকে ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগ রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম কখনও হাত ছাড়া করেননি তবে এবারে আহ্বানের সাথে আরও বিষয় যুক্ত হলো। সেটা হলো প্রতিরক্ষা বা নুসরা এর আগে তিনি মক্কায় বহিরাগতদের মূলত ইসলামের গ্রহণের দিকে আহ্বান করতেন এবার তিনি তাদেরকে ইসলাম গ্রহণের আহ্বানের সাথে তাকে রক্ষা করার জন্য আহ্বান করতেন এই ধারণার সাথে বর্তমান পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয়ের যে ধারণা প্রচলিত তার সাথে কিছুটা মিল আছে তবে নবীজির নুসরা পুরোপুরি পলিটিক্যাল অ্যাসাইলাম নয় এর কারণ হলো যারা পলিটিক্যাল অ্যাসাইলাম চায় তারা একটি কর্তৃপক্ষের কাছে আশ্রয় বা নিরাপত্তা চায় এবং তাদের অধীনস্থ হয়ে থাকে এখানে নিরাপত্তার বিষয়টি মুখ্য এছাড়াও দেখা যায় যে পলিটিক্যাল এসাই নিচ্ছে সে আশ্রয়তা আজ্ঞা আজ্ঞাবহ হয়ে থাকে কিন্তু একজন রাসুলের জন্য বিষয়টি সঙ্গত নয় কারণ রসুল্লাহ সাল্লু আলহাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত একজন রাসুল তাকে সবাই মেনে নেবে তিনি কাউকে মেনে চলতে বাধ্য নন উপরন্ত রসুল্লাহ সাল্লাহাম শুধু প্রতিরক্ষা চাইতেন না বরং তিনি আগে তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন এ থেকে আমরা বুঝতে পারি রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের এই আশ্রয় চাওয়াটা পুরোপুরি রাজনৈতিক ক্ষমতার বিষয় নয় বরং এটা ছিল দীন ইসলামকে টিকিয়ে রাখার জন্য এক প্রকার সাহায্য পরবর্তীতে একটি উদাহরণ থেকে বিষয়টি আর পরিষ্কার হবে ইনশাল্লাহ যাই হোক আল্লাহ রসুলসাল্লু আলহ্লাম এই গোত্রগুলোকে কি বলতেন রসুল সাল্লু আল্লাহাম তাদেরকে বলতেন দেখুন আপনাদের উপর জোর খাটানোর কোন ইচ্ছা আমার নেই আপনারা চাইলে আমাকে সাহায্য করতে পারেন তবে আপনাদের উপর কোনো জোরাজোরি করব না আমি শুধু আমার শত্রুদের আক্রমণ ও সরযন্ত্র থেকে নিজেকে রক্ষা করতে চাই আমি চাই আমার রব আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন তা পূরণ করতে পারি এবং তিনি আমার ও আমার অনুসারীদের ব্যাপারে যে ফায়সলা করেন তা মেনে নিতে পারি। কিন্তু মোটামুটি সবাই এই আহ্বান ফিরিয়ে দিল কেউই তাকে নিরাপত্তা ও সমর্থন দিতে রাজি হল না সবগুলো গোত্রের নেতা মোটামুটি এই সিদ্ধান্তে পৌঁছল যে তার গোত্রের লোকেরাই তাকে সবচেয়ে ভালো চেনে এমন লোককে আমরা কীভাবে আশ্রয় দিতে পারি যে তার নিজের গোত্রের বিরুদ্ধাচরণ করেছে এবং গোত্রের লোকেরাই তাকে বের করে দিয়েছে যেহেতু তার সমগোত্রীয় লোকেরাই তাকে প্রত্যাখ্যান করেছে নিশ্চয়ই তার কোনো কারণ আছে কাজেই আমরাও এই লোককে আশ্রয় দেব না মোটামুটিভাবে সবগুলো গোত্রই তাকে এভাবে ফিরিয়ে দিল রসুল্লা সাল্লাহ আলহিমাম অনেকগুলো গোত্রকে অ্যাপ্রোচ করেছিলেন আল ওয়াকিরি প্রায় দশটিরও বেশি গোত্রের নাম উল্লেখ করেছেন অচেনা সব গোত্রে একে একে করে যাওয়া তাদেরকে ইসলামের দিক আহ্বান করা বিষয়টি শারীরিক এবং মানসিক দুই দিক থেকে বেশ চাপ সৃষ্টি করে তার ওপর বেশিরভাগ গোত্রই তাকে বাজে ভাবে প্রত্যাখ্যান করে তার উপর তার পেছনে লেখে থাকত আবুল্লাহাব এবং আবু জাহের যখনই তিনি তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন তাকে প্রতিরক্ষা করার জন্য আহ্বান করতেন তার পেছনে পেছনে আবুল্লাহাব এসে সেই গোত্রগুলোর কানে আজে বাজে কথা বলতো। লোকেরা তোমরা আর কথা তোমরা শুনো না ও একটা মিথ্য এই কারণে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম কখনো রাতের বেলা এই কুত্রুদের সাথে দেখা করতেন কখনো বা তাদের বাসায় চলে যেতেন তার সাথে থাকতেন কখনো আবু বকর বা কখনো আলী বা কখনো দুজনেই গোত্রগুলোর কাছে যাওয়ার আগে রসুল্লাহ আলহিউ আবু রাজিয়া আনহ রিসার্চ করতেন কোন গোত্রের কাছে যাওয়া উচিত কারণ গোত্রগুলোর রাজনৈতিক ও সামরিক প্রতিপত্তি সম্পর্কে আবু বকরের ভালো ধারণা ছিল তারা সামরিকভাবে একটি শক্তিশালী গোত্রের সন্ধান করছিলেন যেন ক্রাইশদের বিরুদ্ধে তারা দাঁড়াতে সক্ষম হয় এবার আমরা আলোচনা করব কিছু গোত্রের সাথে আল্লাহ রসুল সাল্লু আলহিউ আসাল্লামের কথোপকথন যারা আল্লাহ রসুলকে প্রত্যাখ্যান করেছিল যদিও তারা প্রত্যাখ্যান করেছিল এই ঘটনাগুলো থেকেও আমাদের জন্য কিছু শিক্ষণীয় আছে প্রথমে সাথে সাক্ষাৎ আলহাম বনুকিন্দার গোত্রপ্রধানকে অ্যাপ্রোচ করেছিলেন উল্লেখ্য যে বনকিন্দাহ কয়েক শত বছর আগে একটা বিখ্যাত এবং অভিজাত গোত্র ছিল কিন্তু এখন সেরকম প্রতিপত্তি নেই তো যখন নবীজি সাল্লু আলিয়া বনুকিন্দার এক গোত্রপ্রধানকে দাওয়াত দিচ্ছিলেন সে খুব মনোজ সহকারে কথাগুলো শুনছিল সে বলল আপনার প্রস্তাব বেশ আকর্ষণীয় আমার সাথে আসুন আমি অন্যান্য গোত্রপ্রধানের সাথে পরিচয় করে দিচ্ছি তখন সে অন্যান্যদের কাছে নিয়ে গেল এবং বলল হে গোত্রে সাথীগণ আমরা যদি কোরাইশ এই যুবকের কথা মেনে নেই তাহলে আমরা এই দাওয়াতের মাধ্যমে আরব বিশ্ব জয় করতে পারব খেয়াল করে দেখুন সে কিন্তু রাজনৈতিকভাবে চিন্তা করছিল কিভাবে গণকিন্দা রাজ্য আবার পুনরুদ্ধার করতে পারবে এবং সে ইসলামের বাণীর ক্ষমতা বুঝতে পেরেছিল সে অন্য গোত্রপ্রধানদের বলছিল ইমান দিয়ে না রাজনীতি এবং ক্ষমতার দিক থেকে চিন্তা করুন তখন সে রসল সাল্লু আলহিমকে বলল আমরা যদি আপনাকে অনুসরণ করি এবং আপনার শত্রুদের উপর আল্লাহ আমাদের বিজয় দান করেন তাহলে কি আপনি ক্ষমতা আমাদের কাছে দিবেন অর্থাৎ আমরা কি শাসক হব নবীজি সাল্লু আলহিহসাল্লাম বললেন রাজ্যের অধিকার আল্লাহর এবং আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন নবীজির কথা সৌন্দর্য খেয়াল করুন তিনি হ্যাঁ বা না কোনটাই বলেননি তিনি দেখলেন এই লোকগুলো ক্ষমতা যাচ্ছে ইমান নয় এরপর সেই গোত্রপ্রধান বলল তাহলে আপনি চাচ্ছেন আমরা আপনাকে অনুসরণ করি আমরা ঝুঁকি নেই রক্ত ছড়াই এবং এরপর আপনি রাজ্য নিয়ে নেবেন যান আমাদের এসবের দরকার নেই সুতরাং বোঝা যাচ্ছে তাদের কাছে পুরো বিষয়টা ছিল একটা রাজনৈতিক ব্যাপার ক্ষমতা ছাড়া আল্লাহ এবং তার রসুলের বাণীর কোন মূল্য নেই তাদের কাছে এখানে লক্ষণীয় নবীজির বক্তৃতার দৃঢ়তা বনুকিন দাহ আরবের একটা বৃহৎ গোত্র ছিল কিন্তু আল্লাহ রসুল সাল্লা আলহিউ ইসলামের বাণীর ক্ষেত্রে কোন আপোষ করেননি আমরা হলে হয়তো কম্প্রোমাইজ করেই বসতাম ক্ষেত্রে কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলহিউ বুঝেছিলেন এই লোকগুলো সত্যিকারের ইমানদার হবে না এরপর বনু আবদুল্লাহ এবং বনু হানিফা রসুল্লা এরপর গেলেন আহ্বান করলেন এবং তাদের প্রশংসা করে বললেন দেখো আল্লাহ আল্লাহ বান্দার পুত্র কিন্তু অন্যান্যদের মতো তারাও তাকে ফিরিয়ে দিল তারপর রসলুল্লা সাল্লি সাল্লাম গেলেন বনু হানিফা গোত্রের কাছে তারা তার সাথে প্রচন্ড বাজে ব্যবহার করল আর জুহরি এই ব্যাপারে বলেছেন বনু হানিফার মতো এত রুরো আচরণ আর কোন গোত্র রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে করেনি এই বনু হানিফা গোত্রই কয়েক বছর পরে রসুল্লাহ সাল্লাহামের বিরুদ্ধে সবচেয়ে বড় বিদ্রোহের নেতৃত্ব দেয় রসুল্লাহ সাল্লু আলহিমের মৃত্যুর কিছুদিন আগেই এই যুদ্ধ শুরু হয়েছিল এর পরিসমাপ্তি ঘটে আবু কসদ্দিক রদিয়াল্লাহ আনহুর খিলাফতকালে এই বিদ্রোহের নেতৃত্বে ছিল মুসাইলাম আল কজ্জাব সে নিজেকে নবী দাবি করেছিল এরপরে রসুল সাল্লু আলহ্লাম বনু আমর বিনা গোত্রে সেনা ছাউনিতে গেলেন এই গোত্রের নেতা ছিলা বিনাস আলহ সালের সাথে দেখা করল এবং তার কথা শুনে অভিভূত হয়ে গেল সে বলল আমি কসম খেয়ে বলছি যদি ক্রাইশের এই সাহসী যুবক আমার সাথে থাকত আমি তাকে পুজি করে আরবদের শেষ করে দিতাম পুরো বিষয়টির মাঝে বাইহারা ক্ষমতার গন্ধ পাচ্ছিল সে দেখল যে রসুল্লাহ সাল্লু আলহিসের মধ্যে এমন কিছু অসাধারণ গুণাবলী রয়েছে যার কারণে তিনি সবার থেকে আলাদা তার মতো লোককে নিজের পক্ষে পাওয়া গেলে পুরো আরব জয় করা সহজ হয়ে যাবে বাইহারা তাকে জিজ্ঞেস করল আচ্ছা যদি আমরা আপনাকে মেনে চলি আর আল্লাহরের ছায় শত্রুদের বিপক্ষে আপনি জয়লাভ করেন তাহলে কি আপনি মারা যাওয়ার পর আমরা ক্ষমতায় যাব বনু বনুকিন্দার মতো বনু আমির কেও আল্লাহ রসুল্লাহ আলহ্লাম একই কথা বললেন আল্লাহআ এই দুনিয়ার মালিক তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেবেন রসুল্লাহ ক্ষমতায় কে আছে তা আসল কথা নয় আসল কথা হল দিনের বিজয় আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী এই কথা শুনে বাইহারা বলল তাহলে আমাদের কি দায় পড়েছে যে আমরা আরবদের বিরুদ্ধে গিয়ে আপনাকে নিরাপত্তা দেব আমরা আপনার জন্য যুদ্ধ করব আর আপনি বিজয় হলে অন্য কারো হাতে ক্ষমতা দিয়ে চলে যাবেন আর আমরা বসে বসে দেখব বাইহারাও রসুল্লাহ সাল্লাইসাল্লামের প্রস্তাব ফিরে দিল বনু আমর বিন সাসা হজ থেকে নিজ দেশে ফিরে গেল তাদের মধ্যে একজন জ্ঞানী বৃদ্ধ ব্যক্তি ছিলেন যিনি বার্ধক্যের কারণে হজে যেতে পারতেন না কিন্তু কেউ হজ থেকে ফিরে আসলে তিনি তাদেরকে হজে কি কি ঘটেছে সেই ব্যাপারে জিজ্ঞেস করতেন এবং এবারও তার ব্যতিক্রম হল না তারা তাদের সেই মুরব্বীকে জানালো এক যুবকের সাথে আমাদের দেখা হয়েছিল তিনি হলেন কোরাইশের আব্দুল মুতালেবের নাতি তিনি নিজেকে আল্লাহ নবী হিসেবে দাবি করেছিলেন। इस्माइलर कोत्तर स्वर आज पर्तमो मिथ्या दबी करनी कुराइस जबी कर सत्य क्या तुम्हारे विचारबुद्धि वृद्धलोकटी ইসমাইলের বংশধরের মধ্যে কেউই এই পর্যন্ত নবী হওয়ার দাবি করেনি এর মানে হল তৎকালীন আরবদের মধ্যে নবুয়ের প্রচলন ছিল না সম্পর্কে তৎকালীন আরবদের কোনো ধারণাই ছিল না তারা ছিল অশিক্ষিত জাতি তাই তিনি বলেছিলেন যে মুহাম্মদ সাল্লু আলিয়া যা দাবি করেছেন তা অবশ্যই সত্য এরপরে ঘটনাটি বকরবিন ওয়াইল গোত্রের সাথে সাক্ষাৎ ঘটনাটি আমরা বর্ণনা করব আলবিদায় নেহায় থেকে রসুল্লাহ সাল্লু আলিয়া এরপর গেলেন বকরবিন ওয়াইল গোত্রের নিকট তিনি জিজ্ঞেস করলেন আপনারা কোন গোত্রের লোক তারা বলল বকর বিন ওয়াইল গোত্রের তিনি বললেন বকর বিন ওয়াইল গোত্রের কোন শাখার আপনারা অন্তর্ভুক্ত জিজ্ঞেস করলেন আপনাদের সংখ্যা কেমন তারা বলল প্রচুর ধুলবানের সংখ্যার মতো তিনি বললেন আপনাদের প্রতিরক্ষা ব্যবস্থা কেমন তারা বলল আমাদের নিজস্ব কোন প্রতিরক্ষা ব্যবস্থা নেই পারস্য সম্রাট আমাদেরকে আশ্রয় দিয়েছেন সুতরাং ওদেরকে বাদ দিয়ে আমরা কাউকে রক্ষা করতে পারব না এবং ওদেরকে ডিঙিয়ে আমরা কাউকে আশ্রয় দিতে পারব না রসুল্লা আলী হাসালাম বলেন তবে আপনারা আল্লাহর সাথে এই ওয়াদায় আবদ্ধ হন যে তিনি যদি আপনাদেরকে বাঁচিয়ে রাখেন তারপর আপনারা ওই পার্শ্বিকদের স্থান দখল করতে পারেন তাদের স্ত্রীদেরকে বিবাহ করতে পারেন এবং তাদের ছেলেদেরকে কৃতদাসে পরিণত করতে পারেন তাহলে আল্লাহর উদ্দেশ্যে তেত্রিশবার সুফহায়ন আল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করবেন ওরা বলল আপনি কে তিনি বললেন আমি আল্লাহ রসুল এরপর তিনি সেখান থেকে চলে গেলেন তার চলে যাবার পর আবুল আহাব সেখানে উপস্থিত হল কালবি বলেন তার চাচা আবুল হাব তার পেছনে পেছনে লেগে থাকত এবং বলত তোমরা তার কথা গ্রহণ করো না বস্তুত আবুল হাব ওখানে উপস্থিত হওয়ার পর লোকজন তাকে বলল আপনি কি ওই লোকটিকে চেনেন আবুল হাব বলল হ্যাঁ আমি তাকে চিনি সে আমাদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি তোমরা তার সম্পর্কে কি জানতে চাচ্ছ রসুল্লা সাল্লিহ্লাম ওদেরকে যে বিষয় দাওয়াত দিয়েছিলেন সে সম্পর্কে তারা আবুল হাবকে জানাল এবং তারা বলল যে সে নিজেকে আল্লাহ রসুল বলে দাবি করে আবুল হাব বলল তার কথা গ্রহণ করে তোমরা তাকে উপরে তুলে দিও না সে একজন পাগল মাথা যা আসে তাই বলতে থাকে তারা বলল তা বটে আমরা তাকে পাগল বলেই মনে করেছি যখন সে পারসিকদের বিরুদ্ধে আমাদের বিজয় কথা বলেছে আবু নাঈম আবু হাকিম ও বাইহাকি হাকি থেকে আরেকটি বর্ণনা আছে আবুবকর সিদ্দিক রাজ আনহুর সাথে এক বেদুইনের এক মজার কথোপকথন আছে সেটি বর্ণনা করেছেন আলী রাজু যখন আল্লাহ আরবের বিভিন্ন ইসলামের দিকে আহ্বান করতে নির্দেশ দিলেন তখন আমাকে ও রসুল করেন হজে আগত ব্যক্তিদের থাকার যাবতীয় ব্যবস্থা মিনাতেই করা হয় রসুল্লাহ সাল আলী আসসালাম বিভিন্ন আরব গোত্রের সাথে দেখা করার জন্য এখানে এসেছিলেন তিনি সবসময় আবু বকর রদিয়াল আনহুকে সাথে করে নিয়ে বের হতেন কারণ আবু বকর আরবদের বংশ ও পূর্বপুরুষদের বৃত্তান্ত খুব ভালো করে জানতেন বিভিন্ন গোত্রের ইতিহাস তাদের নাম অতীত কাহিনী এই তথ্য ছিল তার নখদর্পণে এই কারণে আল্লাহ রসুল তাকে এই কাজে সাথে রাখতেন আবার আবু বকর বেশ সুপরিচিত ব্যক্তিও ছিলেন আবু বকর ছিলেন সবার সামনে তিনি সবাইকে স্বাগত জানাচ্ছিলেন তিনি ছিলেন সকল ভালো কাজে অগ্রগামী আর আরবদের বংশবৃত্তান্তের ব্যাপারেও তার অগাধ জ্ঞান ছিল তারা একটি গোত্রের কাছে গেলেন আবুকর আনহু তাদেরকে স্বাগত জানালেন তারপর তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন আপনারা কোথা থেকে এসেছেন তারা বলল আমরা এসেছি রাবিয়া থেকে। রাবি আব আর দিকের একটি গোত্র এটি বেশ বড় গোত্র ছিল তাই আবুকর এই বংশ সম্পর্কে আরও তথ্য জানতে আগ্রহী হলেন তিনি বললেন তোমরা কি কপাল অর্থাৎ উচ্চ বংশ থেকে এসেছ না নিম্ন বংশ থেকে তারা বলল আমরা এই গোত্রের মূল ধারার মধ্যে সেরা অর্থাৎ তারা ছিল পুরো গোত্রের মাঝে সেরা আবুক রাজিয়াল আহ তাদের এই দাবির সত্যতা যাচাই করার জন্য নিজেই তাদের সাথে আলাপ শুরু করলেন তিনি বললেন আচ্ছা আওফ কি তোমাদের সেই লোক যার সম্পর্কে বলা হয় যে তার উপত্যকায় কেউ স্বাধীন নয় তারা বলল না এই আওফ লোকটি ছিল রাবিয়া বংশের সে ছিল প্রচন্ড ক্ষমতাবান ব্যক্তিত্ব উপত্যকার লোকেরা তার বশ্মতা স্বীকার করে চলত এই কারণে লোকেরা বলত যে তার উপত্যকায় কেউই স্বাধীন নয় এরপর আবর তাদেরকে একের পর এক প্রশ্ন করতে লাগলেন আচ্ছা তাহলে বুস্তান বিন কায়েস ও কি রাজাদের খুনি ও তাদের আত্মাহরণকারী আল বিন হাউকাজ ক্যাতি ভাই তারা বলল না ইজ্জতের রক্ষক ও প্রতিবেশীর বন্ধু জসিন মুর্রা সে কি তোমাদের গোত্রীয় তারা বলল না অনন্য পাগরিধারী সে আল মুজালাফ সে কি তোমাদের কেউ তারা বলল না তিনি বললেন আচ্ছা ঠিক আছে রাজাদের সাথে তোমাদের কোন সম্পর্ক আছে তারা বলল না লাখামের রাজাদের সাথে তারা বলল না তার মানে তোমরা গোত্রের মূল ধার কেউ নও তোমাদের শাখা গোত্র থেকে এসেছ আবু বকরের প্রশ্নবানে তারা রীতিমতো গাবু হয়ে গেল বাইরে থেকে কেউ এসে তাদেরকে এভাবে অপদস্থ করবে তা রাবি আোত্রের মোটেও সহ্য হলো না উঠে দাঁড়াল তাদের এক যুবক সবেমাত্র দারিগজানো এই যুবকের নাম ছিল দারফাল সে আবু বকরিয়াল আনহুর উটের লাগাব ধরে উঠে বলল যারা আমাদেরকে প্রশ্ন করে আমরাও তাদেরকে প্রশ্ন করব আর আমাদের কথা প্রমাণ দিতে আমরা বাধ্য নই আপনি তো আমাদেরকে অনেক কিছু জিজ্ঞেস করেছেন আর আমরা কোনো কিছুই গোপন করিনি সব কিছুর উত্তর দিয়েছি এখন আমরাও আপনাকে কিছু প্রশ্ন করতে চাই বলুন আপনি কে আবু বকর রদিয়াল্লাহ আনহু বললেন আমি কোরাইশের লোক আচ্ছা তাহলে আপনারা হলে নেতৃত্ব দানকারী ও অভিজাত সম্প্রদায় আরবদের পথ প্রদর্শনকারী তা আপনি কোরাইশের কোন অংশ থেকে এসেছেন অবকর হানু বললেন আমি এসেছি বনুত আইন বিন্রা থেকে কোরাইশের ছোটখাটো একটি গোত্র তেমন নাম ছিল না যুবকটি অবক্করকে ঘায়াল করার সুযোগ পেয়ে খুশি হয়ে গেল সে বলল আপনি তো শিকারীকে লক্ষ্যস্থল দেখিয়ে ফেলেছেন আচ্ছা বলুন তো কুসাই বিন কল্পকে আপনার কোত্রীয় লোক যে মক্কা বিজয় করে হত্যাযজ্ঞ চালিয়েছে সেই কুসাই যে সবাইকে বের করে দিয়ে নিজের লোকদেরকে মক্কায় ঢুকিয়েছিল মন্দির দখল করে সেখানে কুরাইসদের বসতি স্থাপন করেছিল এবং যাকে নাম দেয়া হয়েছে ঐক্যবদ্ধকারী যার ব্যাপারে কবি কবিতা লিখেছিল তুমি কি সেই পিতার পুত্র নও যিনি এক করেছিলেন ফিহরের কোত্রগুলো আবু বকরু বললেন না আমরা আব্দে মানাফের লোক নই তারা উপদাস দানে সেরা তবে কি আব্দুল কাদারের মহানেতা আবিয়াস সাক সে তোমাদের নেতা নয় আবু বকরিয়াল্লাহ আনহু বললেন না তবে কি আমর বিন আবদুল মুনাফ হাসিম যে নিজের লোক ও মক্কাবাসের জন্য রুটি ও গোস্ত তৈরি করেছিল তিনি আপনার বংশীয় লোকনন চার যার ব্যাপারে কবি বলেছেন আমর আল উলা তার লোকেদের জন্য তৈরি করেছিলেন সারিদ যখন মক্কার লোকেরা ছিল দুর্ভিক্ষগ্রস্ত ও অভাবী যে ছিল শীত ও ক্রীষ্মের মুসাফির কোরাইশরা যদি ডিম হয় তবে সেই ডিমের কুসুম হল আব্দুল মানাফ তাদের মতো সম্পদশালী আর কেউ ছিল না আর তারা অতিথিদের কখনো ফিরিয়ে দিত না তারা অপরাধীদের সায়স্তা করত আর নিরীহদের রক্ষা করত নিজেদের দরবারিতে তারা আপনি যদি তাদের বাড়িতে থাকেন তবে তারা আপনার সাথে ভালো ব্যবহার করবে আপনাকে নিরাপত্তা দিবে, সেই আমর কি আপনার গোত্রীয় ব্যক্তি নয় বললেন না, আমর আমার নয় তবে আপনি সেই আব্দুল সকলের শ্রদ্ধার পাত্র মক্কার কাফেলার রক্ষক আকাশের পাখি বন্য পশু ও মরুভূমি সিংহের খাদ্যের যোগানদাতা যার চেহারা জল জল করত অন্ধকারে চাঁদের মতন আবু বললেন না তাহলে নিশ্চয়ই আপনি ওই লোকদের মধ্যে থেকে এসেছেন যারা ইফাদার সুযোগ পায় তিনি বললেন না তাহলে বোধ করি আপনি তাদের মধ্যে থেকে এসেছেন যারা হিজাবার সুবিধা পায় তিনি বললেন না তা না হলে নিশ্চয়ই আপনি না দোয়ার সুবিধা পাওয়ার লোকদের একজন তিনি বললেন না তাহলে নিশ্চয়ই আপনি সিকায় আর সুযোগ পাওয়ার ব্যক্তিদের একজন তিনি বললেন না আচ্ছা তবে কি আপনি রিফাদা প্রদানকারী একজন তিনি বললেন না তিনি সব প্রশ্নের উত্তরে না বলে যাচ্ছিলেন যুবকটি তাকে এত প্রশ্ন করছিল যে তিনি বিরক্ত হয়ে আর কিছু না বলে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলেন তিনি যুবকটির হাত থেকে উঠে লাগাম টেনে নিলেন তখন সেই যুবকটি একটি কবিতার লাইন আবৃত্তি করছিল তোমার প্রশ্নের ঢেউ আরো বড় ঢেউয়ের মুখোমুখি আমার এই ঢেউ তোমাকে প্রথমবার থামিয়ে দেবে আর দ্বিতীয়বার ভাসিয়ে নিয়ে যাবে আমি কসম খেয়ে বলছি আমার ক্রাইশ ভাতা তুমি যদি আরেকটু দাঁড়িয়ে থাকতে আমি প্রমাণ করে ছাড়তাম তুমি হলে ক্রায়েশদের সবচেয়ে নিম্ন গোচ্ছ থেকে উঠে আসা লোক এই কথোপকথন দেখে রসুল্লাহ সাল্লু আলিয়াস্লাম মুচকি হাসলেন আলী রেদেল্লাহু আবু বকর বললেন হায় এই বেদিয়ান দেখি আপনার অবস্থা খারাপ করে ফেলেছে আবু বকর বললেন হুম! ঠিকই বলেছে হাসানের বাপ বিপদের উপর মহাবিপদ সংকটের উপর মহাসংকট মানুষের মুখের কথা কতই না বিপদ ডেকে এর পরের ঘটনা বনু সাইবানের সাথে সাক্ষাৎ এই ঘটনাটিও আলী বর্ণনা করেছেন আলী রদেল ওয়ানহু বর্ণনা করেন এরপর আমরা একটি মিটিংয়ে গেলাম সেখানে মানুষগুলো ছিল শান্ত প্রকৃতির ও গম্ভীর আমরা তাদেরকে স্বাগত জানালাম আবু বকর রাজিয়াল আনহু তাদেরকে জিজ্ঞেস করলেন আপনারা কথা থেকে এসেছেন তারা বলল আমরা কোন সাইবান থেকে এসেছি আবু বকর রাজিয়াল আনহু রসুল্লা সাল্লা কাছে গিয়ে জানালেন এই লোকগুলো শক্তিশালী এবং যথেষ্ট অভিজ্ঞ এরপর আবু বকর গোত্রে নেতাদের কাছে গেলেন ওই দলে নেতৃত্ব ছিল মুফরুক বিন আমর হানি বিন কুবাইসা মুসান্না বিন হারিস ও নৌমান বিন সুরাইক তাদের মধ্যে মুফরুক বিন আমরের সাথে আবু বকরের আগে থেকেই ভালো পরিচয় ছিল মুফরুকে চলেছিল দুটি বেনি সেগুলো বুক পর্যন্ত নেমে এসেছিল আবুক রাজিল্লা আহ তাদেরকে জিজ্ঞেস করলেন আপনাদের লোকবল কেমন তারা বলল আমাদের আছে এক হাজারেরও বেশি শক্তিশালী লোক অল্প সংখ্যক লোক তাদেরকে হারাতে পারবে না আপনাদের প্রতিরক্ষা ব্যবস্থা মুফরুক বলল আমাদের সীমাবদ্ধতা আছে যেমনটা অন্য সকলের থাকে আবুক্কা জিজ্ঞেস করলেন শত্রুদের সাথে তোমরা যুদ্ধে কেমন নৈপুণ্য দেখাও মুফরুক জবাব দিল যুদ্ধের সময় থেকে আমরা ঝঞ্ঝা বিক্ষুব্ধ যুদ্ধের ঘোরানি আমাদের যতটা গর্ব আমাদের সন্তানদের নিয়ে ততটা নয় আমরা আমাদের তলোয়ারে যতটা যত্ন নেই আমাদের উটের ততটা যত্ন নেই না তবে হ্যাঁ যুদ্ধের সফলতা আল্লাহর পক্ষ থেকে আসে কখনো আমরা বিজয়ী হই কখনো আমাদের শত্রুরা আচ্ছা ভালো কথা আপনাকে তো কুরাইশের লোক মনে হচ্ছে আবু বকর বললেন হ্যাঁ আমি কুরাইশের লোক আপনারা কি আল্লাহ রসুলের কথা শুনেছেন মুফরুক বলল হ্যাঁ আমরা শুনেছি তিনি আল্লাহর রসুল এরপর মুফরুক রসুল্লা সাল্লু আলহামের সাথে সরাসরি কথা বলতে চাইল আবুক রাহু তাদের কথা বলার ব্যবস্থা করে দিলেন রসুল্লাহ সাল্লুম আসলেন মুফরুক বলল হে কোরাইশের ভাই আপনি আমাদের সামনে কি উপস্থাপন করতে চান রসুল্লাহ সাল্লু আলাইস্লাম বলতে শুরু করলেন আমি আপনাদেরকে এই সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান করছি যে আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য আর কোনো ইলাহ নেই তার কোন শরিক নেই এবং আমি হচ্ছি আল্লাহ রসুল আমি আপনাদের কাছে আমাকে আশ্রয় ও নিরাপত্তা দান করার জন্য অনুরোধ করছি যতক্ষণ না আমি আল্লাহ দেয়া আদেশ পালন করে যেতে পারি আল্লাহ আল্লাহতালার আদেশে বিরুদ্ধাচরণ করেছে এবং তার রসুলকে অমান্য করেছে তারা সত্যের পথ ছেড়ে দিয়ে মিথ্যাকে আঁকড়ে ধরেছে কিন্তু আল্লাহ তালা সর্বভয় ক্ষমতার অধিকারী এবং তিনিই প্রশংসাযোগ্য রসুল উল্লাহ সাল্লু আল্লাহামের কথাগুলো মুফরুকের মনে ধরল সে রসুল উল্লাহকে আরও কিছু বলার জন্য অনুরোধ করছিল তখন রসুল্লা সাল্লাম সুরাহ আনা থেকে কিছু আয়াত পাঠ করে শোনালেন্লাহ বি তুশ্রী কু বিষিলি দৈনি দু ইম্ল নহ্নম ও তুল ফেষ মহ মিনহম বপন বল এসো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা করেছেন তা করে শোনাই তা এই যে তার সাথে কোনো কিছুকে শরে করো না পিতা সঙ্গে সঙ্গে ব্যবহার করো দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না আমি তোমাদেরকে ও তাদেরকে জীবিকা দিয়ে থাকি প্রকাশ্য বা গোপন কোনো অশ্লীলতার কাছেও যেও না আল্লাহ যে প্রাণ হরণ হারাম করেছেন তা ন্যায়সঙ্গত কারণ ছাড়া হত্যা করো এই সম্পর্কে তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা চিন্তা চিন্তাভাবনা করে কাজ করো সুরান এক একশো একান্ন এরপর মুফরুক বলল হে কুরাইশের ভাই আপনি আমাদেরকে আর কি বলতে চান আমি কসম করে বলছি আপনি যা বললেন তা এই দুনিয়ার কোন মানুষের বাড়ানোর কথা নয় যদি তাই হতো তাহলে আমরা অবশ্যই জানতাম এরপর নিশ্চয়ই আল্লাহ ইনসাফ সদাচার ও নিকট আত্মীয়দের দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা মন্দ কাজ ও সীমালঙ্কন থেকে নিষেধ করেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো সুরা আনহাল আয়াত নব্বই তারপর রসুল্লা সাল্ল আলি আসাল্লাম তাদের কাছে ইসলামের কথা বললেন এ সময় হানি বিন কুবাইসা বলল আমরা তো একাকে এসেছি আমাদের সাথে অনেকে আসেনি সুতরাং এই ব্যাপারে তাদের ছাড়া আমরা একাকি সিদ্ধান্ত নিতে পারছি না সে রসুলের কথা পছন্দ করেছিল কিন্তু গোত্রের অন্যান্যদের সাথে আলোচনা না করে সে কোনো সিদ্ধান্ত নিতে বলেছিল আমি মনে করি শুধুমাত্র একটা মিটিংয়ের উপর নির্ভর করে কোন ধরনের পূর্ব পরিচিত বা পরবর্তী মিটিংয়ের তারিখ নির্ধারণ না করে পুরো বিষয়টি আগপাশ এবং ভবিষ্যৎ চিন্তা না করে যদি আমরা আমাদের দিন ত্যাগ করে আপনার দিন গ্রহণ করি তাহলে সেটা হবে তাড়াহড় এবং অবিবেচনা প্রসত সিদ্ধান্ত এখানে লক্ষণীয় এক এক গোত্রের আচরণ এক এক রকম আনসারগন ইসলাম গ্রহণ করা মাত্রই রসুল্লা সাল্লা কথা মেনে নিয়েছিলেন কারণ তারা প্রস্তুতি নিয়ে এসেছিলেন কিন্তু বনু সাইবার হানি বলেছিল কোনো ধরনের পরিচিতি বা পরবর্তী সাক্ষাৎের নিশ্চয়তা ছাড়া আমরা এখনই ইসলাম গ্রহণ করতে পারি না তাদের ধর্মীয় নেতা হারিসা বলেছিল আমি আপনার কথা শুনেছি আপনি যা বলেছেন তা আমার ভালো লেগেছে তারা সকলেই রসুল্লাহ সাল্লু আলাই কথায় অভিভূত হয়েছিল হারিসা বলল আমি আপনার কথা শুনে বিমোহিত কিন্তু আমি তার সাথে একমত মাত্র একবার সাক্ষাতের উপর ভিত্তি করে নিজেদের দিন ত্যাগ করে আপনাকে অনুসরণ করা বিষয়টাকে তুলনা করা যেতে পারে দুটো সারিয়ান আলী ইয়ামা আর আসামাওয়ার মাঝে নিজেকে ঠেলে দেয়ার মতো রসুল্লাহ সাল্লু আলহাস্লাম তাদের এই কথাটি বুঝতে পারেননি তাই তিনি জিজ্ঞেস করেছিলেন দুটো সারিয়ান বলতে মুসান্না উত্তর দিল একটি হল আরব বিশ্ব অপরটি হল পারস্য ও কিস্তার নদী কিস্তার সাথে আমাদের এই মর্মে চুক্তি আছে যে আমরা তাদের সাথে কোনো ঝামেলা করব না এবং ঝামেলা করতে পারে এমন কাউকে আশ্রয় দেব না আপনি যে প্রস্তাব দিয়েছেন তা পারস্যের রাজা পছন্দ করবে না আরবের সীমান্তবর্তী ভূমিগুলোর ক্ষেত্রে এটা সমস্যা নয় আপনাকে আশ্রয় দিলে তারা হয়তো ক্ষমা করে দেবে আর অজুহাতও গ্রহণযোগ্য হবে কিন্তু এই কাজ যদি পারস্যের সাথে করা হয় তাহলে তারা মেনে নেবে না আর যদি আপনি বলেন আমাদের এলাকার মধ্যে আপনাকে প্রতিরক্ষা দিতে হবে তাতে কোনো সমস্যা নেই আমরা তাতে রাজি আছি বনু এলাকা ছিল পারস্যের সাম্রাজ্যের সীমান্তে তাদের মধ্যে কিছু চুক্তি হয়েছিল মুসান্না এ ব্যাপারে বলেছিল পারস্যের সাথে আমাদের চুক্তি হয়েছে যে সমস্যা করতে পারে এমন কিছুকে আশ্রয় দেব না আর আপনি যে দিনের কথা বলেছেন তার রাজার কাছে পছন্দ নিয়ে হবে না সে রসুল্লা সাল্লা কথা শুনেই বুঝতে পেরেছিল যে ইসলাম এমন দিন যা রাজাদের অপছন্দের কারণ কারণ বেশিরভাগ রাজা জবাবদিহিতার মুখোমুখি হতে চায় না তারা চায় নিজেদের হাতে ক্ষমতা কক্ষিগত করে রাখতে কিন্তু ইসলাম এসেছে মানুষকে এই দুনিয়াবী দাসত্ব থেকে মুক্ত করে শুধু আল্লাহ তালার দাসত্ব প্রতিষ্ঠা করতে মুসলান্না পারশের আক্রমণ থেকে নিরাপত্তা দিতে অপারক ছিল তবে তারা আরবের দিক থেকে নিরাপত্তা দিতে রাজি ছিল সব শুনে রসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন তোমরা খারাপ কিছুই বলনি কোনো কিছু গোপন করনি যা বলার তা সরাসরি ও সুন্দরভাবে বলেছ কিন্তু আল্লাহ আল্লাহতালার এই দিন তাদের হাতে ন্যস্ত করা হবে যারা সব দিক থেকে প্রতিরক্ষা করতে সমর্থ আছে আচ্ছা একটা কথা বলত অল্প কিছুদিন পর যদি আল্লাতালা পার্সিয়ানদের ধন সম্পদগুলো তোমাদের হাতে তুলে দেন তাদের মেয়েদের যদি তোমরা বিয়ে করে নাও তবে কি তোমরা মহান আল্লাহ তালা তসবি পাঠ করবে তার ইবাদত করবে নোমায়ন উত্তরে বলল সেরকম কিছু আসলেই হবে বনু সাইবার লোকেরা ইসলাম গ্রহণে এবং প্রতিরক্ষা দিতে আগ্রহী ছিল কিন্তু তারা সাহস করতে পারছিল না রসুল্লা সাল্লাহ আলি অর্ধেক চুক্তি করতে চাননি তিনি চেয়েছিলেন সামগ্রিক নিরাপত্তা পরিপূর্ণ অঙ্গীকার আর এই অঙ্গীকার তারাই করতে পারবে যারা তিনের জন্য যাদের স্পৃহা আছে যাদের ফুল কমিটমেন্ট আছে আর এরকম একটি সিরিয়াস কাজে আল্লাহ রসুলসাল্লাহ আলহিহাসাল্লাম হাফ হার্টেড লোকদের কাছ থেকে সাহায্য নিতে চাননি তো এই ঘটনাগুলো থেকে কি কি শিক্ষা পাই আমরা কয়েকটা পয়েন্টে সংক্ষেপে আলোচনা করা যাক পয়েন্ট নাম্বার এক বনুকিন্দা ও বনু আমির এবং সাসার রেসপন্স প্রসঙ্গে শিক্ষা হলো যে কোনো আলোচনা বা মীমাংসায় আল্লাহ দিনকে সব কিছুর উপরে স্থান দিতে হবে ইসলামের ব্যাপারে কোনো ধরনের দর্কসকশি বা আপো করা যাবে না যদি কোনো চুক্তি ইসলাম বিধানের সাথে সাংঘর্ষিক হয় তবে সেই চুক্তি করা যাবে না ঘরে বসে এই কথাগুলো বলা বেশ সহজ কিন্তু বাস্তবে আসুন আমরা দেখি আল্লাহ রসুদাল আলাইস্লামের অবস্থা তখন কেমন ছিল এই ঘটনাটি এমন এক সময়ের কথা যখন মক্কায় আল্লাহ রসুলসাল্লু আলহ্লাম ও অন্যান্য মুসলিমদের অবস্থা খুবই শোচনীয় ছিল না রসুল্লাহ তার কোনায় নির্যাতিত হচ্ছেন বলা চলে খুবই ডেসপারেট একটা সিচুয়েশন সাধারণত দুর্বল অবস্থায় মানুষ খরকটো যা পায় তাই আঁকড়ে ধরে আল্লাহ রসুল সাল্লাহু আল্লাম তার জীবনের সবচেয়ে নিরাপত্তাহীন সময় পার করেছিলেন। আমরা যদি এরকম বিপাদপন্ন একটি পরিস্থিতিতে পড়তাম হয়তো যে কোনো মূল্যে নিজের যানবাচনাটাই আমাদের জন্য একমাত্র মাথা চিন্তা হতো এই শোচনীয় পরিস্থিতিতে কেউ যদি ক্ষমতা গ্রহণের সুযোগ পায় নিঃসন্দেহে সেটা একটা লোভনীয় অফার বনুকিন্দা ও বনু আমের এই দুটো গোত্র কার্যত রসুল্লাহ সাল্লু আলহামের প্রস্তাবে রাজি হয়েছিল তারা রসুল্লাহ সাল্লু আলয়াল্লামকে শাসক হিসেবে মেনে নিতেও রাজি হয়েছিল রসুল্ল সাল্লু আলহিহাসাল্লাম চাইলেই তাদের রাজা হয়ে যেতে পারতেন মুহূর্তের মাঝে তিনি পলাতক অবস্থা থেকে হয়ে যেতে পারতেন একটি শক্তিশালী গোত্রের শাসক কিন্তু তিনি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন কেন এর কারণ হল রসুল্লাহ সাল্লু আলাইসালাম সাময়িক সাফল্যের আশায় দিনের বৃহত্তর স্বার্থ বিসর্জন দিতে চাননি যদি তিনি রাজা হতেন তাহলে তার জীবদ্দশায় হয়তো তিনি আরবের রাজা হয়ে যেতেন কিন্তু এর পর তাদের শর্ত যদি রসল সাল্লাসাল্লাম মেনে নিতেন তাহলে তারাই আল্লাহ রসুলের পর শাসক হতো এই লোকগুলোর আসল মোটিভেশন ছিল দুনিয়া তাদের পলিটিক্যাল অ্যাম্বিশন ছিল ইসলামের প্রতি লয়ালটি ছিল না তাওহিদকে ভালবেসে তারা রসুল্লাহ সাল্লামকে মানতে রাজি হয়নি রসুল্লাহ সাল্লাইসালামকে তারা সাহায্য করতে চেয়েছিল ক্ষমতার আশায় তারা বুঝতে পেরেছিল রসুল্লাহ সাল্লু আলহিমের মতো ক্যারিসমেটিক একজন ব্যক্তিত্ব যদি তাদের পক্ষে থাকে তাহলে তারা সমগ্র আরব জয় করতে পারবে যদি আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম তাদের সাথে চুক্তি করতেন তাহলে সাময়িকভাবে তিনি সফলতার মুখ দেখতেন কিন্তু এরপরে কি হত এরপরে যখন এই দুনিয়াবী লোকগুলো ক্ষমতায় বসত তখন আরব আবার শেরকের যুগে ফিরে যেত কিংবা কোন পরাশক্তির সামনে মুখ থুপড়ে পড়ত কারণ এদের কাছে তাহিদের কোন দাম নেই এরা ক্ষমতার লোভে মুসলিম হতো আর বিপদে পড়লেই মুশ্রিক হতে দ্বিধা করত না তাই এই ধরনের ক্ষমতালোভী লোকদের কাছ থেকে আল্লাহ রসুল্লাহু আলিয়া কোন সাহায্য নেননি আল্লাহ রসুল্লাহ আল্লু আসাল্লাম চেয়েছেন এমন কিছু মানুষ এই দিনের প্রতিরক্ষা করবে যাদের উদ্দেশ্য দুনিয়াবি ক্ষমতা নয় বরং তারা আখিরাতে জান্নার পাবার আশায় আল্লাহর সন্তুষ্টির আশায় দীন ইসলামকে এবং আল্লাহ রসুলকে হেফাজত করবে পরিস্থিতি যতই ভয়াবহ হোক না কেন তিনি আপোষের চুক্তিতে রাজি হননি আর এটাই হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুলের স্বরূপ যে কোনো অবলম্বন করে ক্ষমতা লাভ করা বা রাজনৈতিক কোন শক্তির সাথে এলায় করে গা বাঁচানো আল্লাহ রসুল সাল্লাহ আলাই উদ্দেশ্য ছিল না তিনি চাচ্ছিলেন আন্তরিক কিছু মানুষ এই দিনের আনসার হবে আর তাই যখন বনু আউস আর খাজরাজের সাথে প্রতিরক্ষার বিষয়ে কথা বলছিলেন তিনি তাদেরকে বলেছিলেন তারা যদি এই দিনের রক্ষাকারী হয় তবে তারা কেবল জান্নাত পাবে ইনশাআল্লাহ পরের পর্বেই আমরা এই বিখ্যাত ঘটনা নিয়ে আলোচনা করব আল্লাহ রসুল্লাহ আলিয়াস্লাম সাময়িক সাফল্যের আশায় কম্প্রোমাইজ করেননি আর তাই আমরা পেয়েছি আবু বকর বা অমর রদিয়ানহুমার মতো খলিফা যারা ইসলামের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন দুই নম্বর পয়েন্ট এইবার বিশ্লেষণ করা যাক বনু সাহেবের সাথে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহামের কথোপকথন বনু সাহেবের লোকেরা বন আমের বা বন কিন্দার মতো ছিল না তারা ইসলামের বার্তা পছন্দ করেছিল আল্লাহ রসুল সাল্লাহু আলাইস্লামের কথাবার্তা তাদের ভালো লেগেছিল তারা বুঝতে পেরেছিল যেই বার্তা নবীজি নিয়ে এসেছেন তার মাঝে সত্যতা আছে তারা রসুল্লাহসাল্লু আলাইস্লামকে সাহায্য করার ব্যাপারে আন্তরিক ছিল কিন্তু তাদের মাঝে যা ছিল না সেটা হচ্ছে দৃঢ়তা তাদের মাঝে কুরাইসদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস থাকলেও পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস তাদের ছিল না আর এই কারণেই রসলুল্লা সাল্লাহিস্লাম তাদেরকে জিজ্ঞেস করেছিলেন যদি এমন হয় যে রসল্লা সাল্লাহু আলাইসামের পক্ষ নিলে তারা পারস্যের বিরুদ্ধে জয়ী হবে তারা তখন ইসলাম গ্রহণ করবে তো তারা রসল সাল্লাইসাল্লামের এই অঙ্গীকারে পুরোপুরি বিশ্বাস করতে পারেনি আর তাই রসুল্ল সাল্লু আলহিহ্লাম তাদের কাছ থেকে কোনো সাহায্য নেননি এই অঙ্গীকার তারাই করতে পারবে যারা দৃঢ় দিনের জন্য যাদের স্পৃহা আছে যাদের ফুল কমিটমেন্ট আছে এরকম একটি সিরিয়াস কাজে আল্লাহ সাল্লাহ আলহাম হাফ হার্টেড মানুষদের কাছ থেকে সাহায্য নিতে চাননি আল্লাহ সাল্লাহু আলিয়া এমন কিছু মানুষ খুঁজছিলেন যারা শুধু আল্লাহকে ভয় করে কোনো সুপার পাওয়ারকে নয় বর্তমান সময়ে মুসলিমদের একটি বড় সমস্যা হল তারা অল্পেই ভয় পেয়ে যায় উঠে দাঁড়ানোর আগেই ভেঙে পড়ে মেরুদণ্ড বলে কিছু নেই অথচ আল্লাহ তালা তার সেই বান্দাদের সাহায্য করেন যারা প্রথম স্টেপ নেওয়ার সাহস করে বান্দা এক পা এগিয়ে গেলে আল্লাহ দশ পা এগিয়ে যান কিন্তু প্রথম এফর্ট বান্দার পক্ষ থেকে আসতে হবে তিন নম্বর পয়েন্ট রসুল্লাহ সাল্লু আলহ্লাম পারস্য জয়ের যে ভবিষ্যৎবাণী করেছিলেন তার সত্যি হয়েছিল মজার বিষয় হচ্ছে বন সাহেবের সাথে রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের কথোপকথনে মুসান্না বিন হারিসানের যেই লোকটির অংশ নিয়েছিলেন তিনি পরবর্তীতে মুসলিম হন এবং সত্যি সত্যি পারস্যের বিরুদ্ধে আবহাওয়া করার সময় জিহাদে অংশ নেন জীবদ্দশায় তিনি রসুল্লাহ সাল্লু আলামের ভবিষ্যৎবাণীকে সত্য হতে দেখেছেন আমরা ভেবে দেখি রসুল্লাহ সাল্লু আলহ্লাম কখন তাদেরকে পারস্য বিজয়ে প্রমেস করেছিলেন যখন তিনি নিজেই মক্কায় যেতে পারছেন না যখন তার কোন নিরাপত্তা নেই বাহ্যিকভাবে তিনি দুর্বল শক্তিহীন আর এই কারণেই তারা নবিজির কথায় আস্থা রাখতে পারেনি কিন্তু পরবর্তীতে কয়েক বছর পরে তারা নিজেরাই পারস্যকে মুসলিমদের পদানত হতে দেখেছে। এবং মুস্তান হারিসা পরবর্তীতে ইসলামের ইতিহাসে একজন বিখ্যাত কমান্ডার হয়েছিলেন কিন্তু তিনি কখনোই আনসারদের সমতুল্য হতে পারেননি এর কারণ হল ওসে অগ্রগামীরা তো অগ্রগামী সবচেয়ে বিপদের সময়ে যেই মানুষগুলো আল্লাহ রসুল্লাহ অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিলেন তারা হলেন মদিনার আল আনসার মুসান্না কঠিন সময়ে হাল ধরেননি এসেছেন তুলনামূলকভাবে সহজ সময়ে তাই তিনি আনসারদের মতো মর্যাদা লাভ করেননি আমাদের মনে রাখতে হবে দায়িত্ব পালনের মাধ্যমেই মর্যাদা আসে আজকের পর্ব এই পর্যন্তই আমরা আজকের পর্ব আলোচনা করলাম মক্কার বাইরে নতুন ভূমির সন্ধানে যোগাযোগ করেছিলেন যে কয়েকটি গোত্রের কথা তাদের তবে যে দুটো গোত্র আল্লাহ রসুল ও দিন ইসলামকে প্রতিরক্ষার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল তারা হচ্ছে মদিনার দুটো গোত্র বড় বড় শক্তিশালী আর বিখ্যাত গোত্রগুলো যেখানে আল্লাহ সুলসাল্লা আলিয়াকে ফিরিয়ে দিল সেক্ষেত্রে কি করে মদিনার দুই অক্ষয়ত গোত্র এই কঠিন দায়িত্ব নিতে রাজি হলো কি তাদের কলপ কি তাদের বদলে দিল আগামী পর্বে আমরা ইনশাআল্লাহ সেই কাহিনী নিয়ে আলোচনা করব ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রেইন্ডরস মিডিয়ার উন্নয়ন প্রকল্প সম্পর্কে জানতে ভিজিট করুন www.reindorsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com ডব অথবা ইউট্যুব চ্যানেল www.youtube.com/ ডব মিডিয়া